TV Bangla, Manu Bhotash Shama Allah Rabbi, ashraq al-nuru fi qalbi, mihna hayati. <tries> রিম আলহামদুলিল্লাহ রসলা সঈদুল নবীনা মোহাম্মী আজমাইন সম্মানিত ভাতৃ মন্ডুলি অকরমিনাজীলিম ফকরবুল আলমিন সুর জাসিয়ার আয়াত নম্বর আঠাশ ইরশাদ করেছেন ওয়াতারাকুল্লা উম্মিন এই আয়াততে জাসিয়া শব্দটি উল্লেখিত হয়েছে যেমন শুরুতে বলেছি এই শব্দটিকে নিয়েই ঈশ্বরার নামকরণ হয়েছে জাসিয়া। তারা সুরাত উম্মাতিনিয়া হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে সেই দিন জাসিয়া আসিয়া নতজানু অবস্থায় আল্লাহাকের সামনে কেয়ামতে বিচার দিবসে হাজির হবে নতজানু অবস্থায় আয়াতের বাহ্যিক অবস্থা প্রমাণ করে এটা প্রত্যেকের অবস্থা হবে হিসাবের আগে প্রত্যেকই আল্লাহর ভয়ে ভীত থাকবে মমিনও আর কাফেরও বিশ্বাসী অবিশ্বাসী সৎ কর্মশীল আর অসৎ সকলেই কারণ এখানে বলা হয়নি যে শুধু কাফের মুশ্রেক বা পাপিস্টরা এই অবস্থায় উঠবে আল্লাহর সামনে সবাই ভয়ে ভীত এবং নতু জানু অবস্থায় হাঁটুতে ভর দিয়ে বসে থাকবে ভয়ে ও তারা কল্যা উম্মাতিন জাসিয়া আর তারপরে যখন হিসাব হয়ে যাবে কর্মলিপি আমল নামা হাতে চলে আসবে আর জান্নাতিরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তখন তাদের মনে আস্থা ফিরে আসবে আল্লাপাকের সাদ করছেন যে প্রত্যেক জাতিকে প্রত্যেক সম্প্রদায়কে হেয়ে নাবি তুমি দেখবে নত জানো অবস্থায় সেই দিন কেয়ামতের দিনে কল্ল উম্মাতিন তুদ আইলা কিতাবিহা। ইহা প্রত্যেক সম্প্রদায়কে তাদের আমল নামার দিকে আহ্বান করা হবে তাদের কর্মলিপি আমল নামা যা মালাইকা ফেরেস্তা লিখে রেখেছেন তার দিকে ডাকা হবে যে এসো দেখো তোমাদের আমল নামা আলিয়া মা তুজাউনামা কুন্তুম তামালুন আজকে তোমাদেরকে তোমরা যা করতে পৃথিবীতে তার প্রতিদান দেওয়া হবে এ আয়ত স্পষ্ট করলো যে প্রতিদান কখন আখেরাতে বদলা দুনিয়াতে নয় দুনিয়াতে কখন আল্লাহ কথা কোনো আয়াতে বলেননি যে তোমাদেরকে বদলা দেওয়ার জন্য দুনিয়া সৃষ্টি করেছে দুনিয়া হচ্ছে দারুল আমাল কর্মজগৎ আলিয়াউমাতুজ্জাউন আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে মা কুন্তুম তামাল আলুন যা তোমরা করেছিলে তার যদি ভালো করে থাকো তার উত্তম বদলা দেওয়া হবে আর যদি মন্দ করে থাকো শিরকুফরি করে থাকো পাপ করে থাকো অন্যায় করে থাকো তাহলে তার উচিত শাস্তি আজকে দেওয়া হবে আল্লাহ ফাকর্বুল আলমিন এই আমল সম্পর্কে বলছেন হাজা যা কিতাবনা এই হচ্ছে আমাদের কিতাব এই কিতাব মানে আমল নামা এই আমাদের কিতাব ইয়ন্ত মানে এই আমার কিতাব আমার নির্দেশে যে ফেরেস্তারা মালাইকার লিখে বিল হক যা তোমাদের সামনে সত্য কথা উচ্চারণ করে সত্য কথা না থাকা মানে হচ্ছে উচ্চারণ করে সত্য কথা পেশ করে ইন্না কন্যা নাস্তান শেখো মাকুন তুমতামালুন যা তোমরা করতে পৃথিবীতে তাই আমি লিখিয়ে রেখেছি লিখে রাখা নিজে নাসাখা বলা হয় নাস্তান শেখ ইস্তেন শাখ মানে লিখিয়ে রাখা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তাহলে মালায়কা দিয়ে এই আমল নামা লিখিয়ে রেখেছেন আল্লাহ আল্লাপাকের কোনো প্রয়োজনই ছিল না যদি লিখিয়ে না রাখতেন পাক বিনা লিখাতেই সব কিছুই জানেন যে কে কেমন কর্ম করেছে এবং আল্লাহ ভুলেন না অমা কানা রব্য কানা সিয়া আল্লা সুরায় মারিয়া মিয়ার সাদ করছেন যে হে নবী তোমার রব তোমার প্রতিপালক ভুলেন না কিন্তু লিখেছেন এই জন্য যাতে করে হাতে নাতে আপনাকে দেখিয়ে দেওয়া হয় যদি আল্লা পাকের এলমের ভিত্তিতে যদি আপনাকে বলা হয়তো যে তুমি জান্নাতে যাওয়ার কাজ করি তুমি জাহান্নামে যাওয়ার কাজ করেছো তাহলে হয়তো বলতেন আমার সম্পর্কে বাড়াবাড়ি হয়ে গেল নাকি জান্নাতে যাওয়া ঠিক আছে কিন্তু আমি মনে হয় এর চাইতে বেশি হয়তো আমার রেজাল্ট ভালো হইতো এর চাইতে বেশি হয়তো মর্যাদা পেতাম তোমার আমল না মা স্পষ্ট প্রমাণ করে দিব আজকাল সুপার মার্কেট কেটগুলোতে বড় বড়ো বড়ো দোকানপাটে গেলে দেখেন যে বেরিয়ে আসছে আপনি যা কেনেন হ্যাঁ পঁচানব্বই পয়সা দশ টাকা পঁচানব্বই পয়সা পঁচানব্বই পয়সাও আসছে তাই না আর তারিখ সময় সেকেন্ড মিনিট সব দিয়ে তো মানুষ যদি এরকম তৈরি করে নিতে পারে তো আল্লাহাক রব্লা আলমিন আমল নামাই কি না থাকতে পারে লিখা আছে কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় কোন পাপ করেছেন আপনি আর কোন জায়গায় কোন উদ্দেশ্য নিয়ে আর অন্তরে শততা এখলাসের সাথে করেছো না মানুষকে দেখাবার জন্য করেছো সব কিছুই লিখা আছে রেকর্ড হয়ে আছে ফাহম আমানু ও আমেলুস হাত পক্ষান্তরে যারা সৎকর্মশীল হবে ইমানের সাথে সাথে যারা ইমান নিয়ে এসেছে বিশ্বাস করেছে এবং ভালো কাজগুলি করেছে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহর শুধু ইমানের কথা কোন আয়াতে বলেনি ইমানের সাথেই আমলের কথা কর্মের কথা বলেছেন সুতরাং ইমান ইসলামের দাবি ইহকাল পরকালে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য যথেষ্ট নাই ইমানের সাথে বিশ্বাস অন্তরে আছে তাহলে তার প্রমাণ হচ্ছে আমল আর সর্বনিম্ন আমল হচ্ছে আপনার পাঁচ অক্ট নামাজ পড়ে প্রমাণ করে দেওয়া হারাম কাবিরা থেকে বেঁচে থাকবেন আর অন্যান্য অজিবাত যেগুলি ফরজ রয়েছে সেগুলি আদেই করবেন তাহলে আপনি আমলকারী মানুষ আল্লাহ ফাকরবুল আলমিন আর একটি জিনিস লক্ষ্য করুন যে আল্লাহ শুধু একটি ভালো আমলের কথা বলেনি সলে হাত বহু বচন বলেছেন তার মানে কোন একটা নেকি কি করেই যে আপনি ইহকাল পরকালের মুক্তি পেয়ে যাবেন আল্লাহর আজাব থেকে বেঁচে যাবেন জাহান্নাম থেকে বেছে যাবেন জাহ্নাত চলে যাবেন এইটাও কথা নয় ইমান নিয়ে আসার পরে বিশ্বাস করার পরে যারা ভালো কাজ গুলি করেছে আল্লাহ পাক আল্লাপকে ভালো বলেছেন সেগুলি ভালো কাজ আপনার খেয়াল খুশি নয় আল্লাহ পাক যেগুলিকে মন্দ বলেছেন সেগুলি মন্দ কাজ আল্লাহ পাকসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যা দিয়ে যাননি সাহবাহী কেরামদেরকে যে দিন ইসলামের ওপর রেখে গেছেন সেগুলি হচ্ছে ভালো কাজ আল্লাহ পাক নেক আমলের কথা বলেছেন ইমানের সাথে আল্লাহ বলছেন যে যারা বিশ্বাসী হবে এবং সৎকর্মশীল হবে ভালো কাজগুলি করবে ফায়ুদ খেলহম রব্যহম ফি রহমতেই তাদের প্রতিপালক তাদেরকে তার রহমতে তাদেরকে প্রবিষ্ট করবেন রহমতে আল্লাহ আল্লাপ দাখিল করবেন তারা রহমতের অন্তর্ভুক্ত হবে আল্লাহ পাকে রহমত পাওয়ার যোগ্য হবে আল্লা পাকে রহমত ছাড়া কেউ জান্নাত পেতে পারে না কিন্তু আল্লাপের রহমতের আওতাভুক্ত হওয়ার জন্য যোগ্যতা লাগে তা হচ্ছে ইমান এবং নেকামল নিজের আমল কর্ম দিয়ে কেউ জান্নাত পেয়ে যাবে এটা পাবে না নবী করিম সাল্লা স্পষ্ট হাদিস রয়েছে যে এমন কোনো মানুষ নেই যে নিজের আমল দিয়ে জান্নতে যাবে তখন সাহাবিরা জিজ্ঞাসা করে ওলা আনতায় রাসুল আল্লাহ আপনি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না আপনি রাসুরল্লাহ আপনি সৈয়দুল মুরসালীন আপনি খাতাম তখন নবী কারিম সদিনা আমাকে ঢেকে নেন তাহলে আমি জান্নাতে যেতে পারি এজন্য জন্য কখনো এই আত্মহংকারে থাকবেন না যে আমি তো খুব ভালো মানুষ আমি তো ফরোজ আজিব আদাই করি মুস্তাহ করি তাহত পড়ি কাজ করি না গোনা করি না আমি জান্ন কি এটাই হয়তো আপনার ধ্বংসের কারণ হবে তবে ইমান এবং নেক আমল ছাড়া আল্লাহ রহমত পাওয়া যাবে না কেউ দাবি করবে বেনামাজি বেদিন বাপিষ্ট আর বলবে যে আল্লাহর রহমত হলে আমিও জান্নাত পাব শুধু আপনি পাবেন হ্যাঁ নামাজ পড়ছে মানুষ আপনি পাবেন আমিও আল্লাহর রহমত হয়ে জান্নাত পাবো না আল্লাহর রহমত পাওয়ার জন্য ইমান আমল লাগবে জানালে কাহাল ফৌজুল মবিন এটাই হচ্ছে সুস্পষ্ট সফলতা যারা জান্নাতে যেতে পারবে আল্লাহর রহমতের আওতাভুক্ত হবে তারাই হচ্ছে আল্লাপাকের অস্তিত্ব অস্বীকার করে নাস্তিক নয় কিন্তু আল্লাহের তৌহিদ কে অস্বীকার করে আল্লাহ পাকের তৌহিদ জায়গায় শির করে হয়তো শীরক নেই শির্ক মুক্ত হয়তো আল্লাহের তৌহিদ ঠিক আছে শির্ক মুক্ত আছে কিন্তু আল্লাহের ফরোজ অজবের কোনো একটা কে অস্বীকার করে আল্লাহ আল্লাপাকের ফরজ অজব হয়তো ঠিক আছে পাচক তো সালাদ ঠিক আছে জাকাত ঠিক আছে সেয়াম রোজাও ঠিক আছে হজ ঠিক আছে ফরোজ অজব ঠিক আছে কিন্তু আল্লাহের কোনো হারাম জিনিস হালাল মনে করে কুফরি ব্যবিচারকে ভাগ করে দিল যে ব্যবিচার দুই প্রকার ধর্ষণ অপরাধ জবরদস্তি করলে অপরাধ হয় ওইটা হচ্ছে অপরাধী যে ধর্ষণ করল। আর যদি সম্মতি থাকে যুবক যুবতীর সম্মতি থাকে তাহলে অপরাধ কেন পশ্চিম আইন তাহলে এটা কুফুরি এটাকে ছোট বিষয় মনে করবেন না এটা হচ্ছে আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করা যে না আল্লাহ তুমি বলছো সবটাই সবটা হারাম নাই আমাদের কাছে অপরাধ নয় তাহলে সে কুফুরি করলো দণ্ডবিধান দণ্ডবিধানকে অস্বীকার করল। বাস্তবায়ন করতে পারলাম না কারণ আমাদের কাছে আল্লাহ পাক নেতৃত্ব দেনি সেই জন্য কিন্তু দণ্ডবিধানকে অস্বীকার করলো যে না না চোরের হাত কাটা বড় বড় তা সবকিছু দিন ইসলামের মানে কিন্তু এইগুলো আর এই যুগে চলবে না তাহলে কে আমতের দিনে বলা হবে যে আমার আয়াত কি তোমাদের সামনে পড়ে শোনানো হয়নি তোমাদের ওপর পাঠ করা হয়নি ফার্স্টবার পাঠ করা হয়েছিল কিন্তু তোমরা অহংকার প্রদর্শন করেছিলে অখন তুম কৌমিমিন এবং তোমরা বড় অপরাধী সম্প্রদায় ছিলে অপরাধ করেছে। করেছ ওয়াই আর যখন বলা হয় তাদেরকে যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য পাকের ওয়াদা সত্য ওয়াস ফিহা আর কেয়ামতে কোনো সন্দেহ নেই পাকের ওয়াদা হচ্ছে যে মহমিন বিশ্বাসী সৎকর্মশীলদেরকে আমি জান্নাত দেব আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে যে কাফের মুশরেক মুনাফেক পাপিষ্ট আকিদার যারা মুনাফেক বিশ্বাসের মুনাফেক কপট এইরকমের পাপিষ্ট তাদেরকে আমি শাস্তি দেব আল্লাহ পাকের ওয়াদা সত্য যে কোনো ওয়াদা আল্লাহ আল্লাপাক করেছেন আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না ওয়াস তো লারাই বা ফিহা আর কেয়ামতের দিনে কোনো সন্দেহ নেই যে একদিন প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে উঠে আসতে হবে আর জবাবদেহি করতে হবে আর নবীকার সাল্লাহ বলেছেন যে ক্যামতের দিনে মুসলিমদের প্রথম হিসাব হবে পাঁচ অত্য সলাদ সম্পর্কে আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হকের কথা কথা যখন আসবে তখন প্রথম হিসাব বিচার হবে পাকের পক্ষ থেকে খুন সম্পর্কে কোনো মানুষ যদি অন্যায় কোনো মানুষকে খুন করে থাকে তার বিচার হবে এই সমস্ত কিছু যা আল্লাহ আল্লাপাক বলেছেন যারা সুর উল্লা সাদা বলেছেন আমাদের বিশ্বাস করতে হবে এতে কোনো সন্দেহ নেই কলতুম আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতের কোনো সন্দেহ নেই কিন্তু তোমরা কি বলেছিলে মা নাদি মাসা এই কাফের মুশ্রিকেরা তোমাদেরকে যখন বলা হয়েছিল বলেছিল আমরা জানি না যে কেয়ামত কি জিনিস ইন না ই আমরা তো শুধু ধারণাই করি মাত্র এটা ধারণা মানুষের কল্পনা আসলে বিশ্বাস করতে না তোমরা অমানাহানো ব্যবস্থাকে নিন আমরা এসব বিশ্বাস করি না তোমরা বিশ্বাস করিনি কেয়ামত কি তোমরা আল্লাহর ওয়াদাকে বিশ্বাস কর আল্লাহ পাখের বিধানকে বিশ্বাস করিনি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 তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআন এর জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন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 যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা তুলে জাহাঙ্গীর म कथाजे इतिब क्रम विकाश परवर्ती अनुष्ठान সম্মানিত ভাতৃমণ্ডলই ফিরে আসি আমাদের আলোচনার দিকে আবার আমরা তফসির করেছিলাম সুরাত উল্সিয়ার সুরাতুল আয়াত নম্বর তেত্রিশ থেকে তফসির শুরু করব মহান আল্লাহ ইরশাদ করেছেন অবাদা কাবে আল্লাহ পাক ইর সাদ করছেন যে ক্যামতের দিবসে যারা বিশ্বাস করেনি পাকের ওয়াদাই বিশ্বাস করেনি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করেনি আল্লাহ পাকের দিনের প্রতি বিশ্বাস করেনি তাদের সামনে তাদের পাপ কর্মগুলি সব স্পষ্ট হয়ে ফুটে উঠবেছিল সেসব কর্মাদা লহম সইয়া তোমা আমেলু প্রকাশ পেয়ে যাবে তাদের সামনে তোমা আমেলু সব মন্দ কাজ তারা করেছিল সেগুলি কোনো মন্দ কাজ কথা অন্যায় কাজ কথা যা পৃথিবীতে করেছে তা লুকিয়ে রাখতে পারবে না গোপন করতে পারবে না আর সেই দিন কাফের মুশ্রেক কে গনদেরকে পাপিষ্টদেরকে বলা হবে আলিয়া আজকে তোমাদেরকে আমি ভুলে গিয়েছি বিশ্বাস করি অবিশ্বাস করেছিলে, এটাকে উপেক্ষা করেছিলে ভুলে যাওয়া মানে উপেক্ষা করা অস্বীকার করা এই সম্পর্কে গাফিল থাকা অস্বীকার হয়তো মুখে স্পষ্ট অস্বীকার আর নাহলে অন্তরে অস্বীকার আর হলে স্বীকার করলে সেটাকে মানলে বিশ্বাস করলে সেই মোতাবেক যে কর্ম হয় তাও করলো না অবহেলা গাফিলতি সবগুলি আল্লাপ বলবেন সব পাপিস্টকে যে যেমন তোমরা আজকের দিনের সাক্ষাৎকে উপেক্ষা করেছিলে গাফেল হয়ে সারা জীবনটা কাটিয়ে দিয়েছিলে আজকের মুসলিম বিশ্বের অবস্থাকে এরকম নয় যে অধিকাংশ মুসলিম সারা জীবনটা চলে যাচ্ছে ওকে যদি জিজ্ঞেস করেন যে গোটা এক সপ্তাহে কখনো এটা খেয়াল এসছে যে আপনি কি করলেন আর আপনাকে জবাব কারো সামনে করতে হবে গোটা বছরে দশ বছরে ২০ বছরের জীবনে পঞ্চাশ বছরের জীবনে সারা জীবনটাই কখনো কি ভুরুক্ষেপ করলেন যে আমি কি করলাম আর কোন দিকে যাচ্ছি আর কোথায় গিয়ে পৌঁছিতে হবে আর জবাব দিতে হবে এসব কথা কোনো চিন্তায় নিয়ে এসেছিলে নিজের পরিবারকে তো একদিনের জন্য ভুলনি নিজের ছেলে মেয়েদেরকে তো একটা বেলার জন্য ভুলনি হ্যাঁ নিজের ধন সম্পদ দোকানপাট ব্যবসা বাণিজ্য তো একদিনের জন্য ভুলে যাওনি কিন্তু সারা জীবনটা চলে গেছে আমি যে মুসলিম আমাকে পাঁচ অপ্তর আমাজ পড়তে হবে খেয়াল আসে পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে পরকালের জন্য কিছু সম্বল নিয়ে যেতে হবে দুনিয়ার জন্য অনেক কিছু করেছিল কিন্তু পরকালে কিছু নিয়ে যেতে হবে এ কথা কোনো চিন্তা করেছিলেন সারা জীবনটা চিন্তা করলেন না কোনোদিন ভ্রুক্ষিপ করলেন না আর বললেন যে আমি মুসলিম আর আল্লাহর কাছে না যাতো আল্লাহর আজাব থেকে কখন এটা হইতে পারে না আল্লাপাক তাই বলছেন যে তোমরা যেহেতু এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে এমন ভুলা ভুলেছিলে যে সারা জীবনটা চলে গেছে কখনো খেয়ালও হয়নি যে আখেরাত কোনো দিন হবে আর বিচার হবে আর প্রত্যেকটা বিষয় সম্পর্কে জবাবদেহি করতে হবে সুতরাং আমিও তোমাদেরকে ভুলে গিয়েছি উপেক্ষা করেছি তোমরা উপেক্ষা করেছ এই দিনকে আমিও তোমাদেরকে উপেক্ষা করেছি মানে তোমাদের জন্য আমার রাহমত নেই নার এবং তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম জাহান্নামে থাকতে হবে আমার কমেন আর এটা মনে করিও না যে জাহান নামে যাবে আর তোমাদের সাহায্য করে কেউ উদ্ধার করে নেবে তোমাদের কোন সাহায্যকারীও নেই তোমাদের কোনো সাহায্যকারী নেই তাহলে এই ধারণা যা মুসলিম সমাজের সুফি ইসমে রয়েছে পীরতন্ত্রে রয়েছে যে পীরেরা সব জাহাজ নিয়ে মরিদানদের জন্য হাজির হয়ে যাবে আর সবকে উদ্ধার করে নিয়ে চলে আসবে আর পীর একাই যেতে চাইবে না জান্নাতে বলে আমি সবকে নিয়ে যাবো সব কথা কোথায় পেলেন সমস্ত আম্বিয়া রস্তুদ নাফসি নাফসি করবেন আর এসব ভ্রান্ত ধারণা এই সুফিবাদে শিখিয়েছে দিন ইসলামী শেখায়নি আল্লাহ ফাকর রব্লুল্লা আলম বলছেন যে যাদের ইমান আমল নেই তাদেরকে আল্লাহ ভুলে যাবেন যেমন তারা ভুলে গেছে আল্লাহর দিনকে যেমন পরকালকে তারা ভুলে গেছে তাদের কে ভুলে যাবেন তাদেরও ভুলে যাবেন মানে তাদেরকে উপেক্ষা করবেন আল্লাহ ভুলবেন না কিন্তু আল্লাহ ফাকর রব্বুল্লাহ ওই শব্দটা ব্যবহার করেছেন অমায় আলাকু মিন্নাসের তোমাদের কোনো সাহায্যকারী নেই জায়ালকুম বেআ ইতুম আয়াতিল্লাহ হজুয়া এই জন্যই যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলে। আল্লাহ পাখির আয়াতকে ঠাট্টা করা মানে শুধু কোরআনের আয়াতকে ঠাট্টা করা নাই আল্লাহ পাখির আয়াত নিয়ে ঠাট্টা মজাক করা মানে হচ্ছে আল্লাহ পাখের যে কোনো বিধি বিধান কোরআনে কেরিবেই থাক অথবা রসুল্লাহ হাদিসে থাক তার নিয়ে যদি ঠাট্টা মজাক করে সেটা এই আয়াতের অন্তর্ভুক্ত কাফের মুশেখরা রাসুল্লা সাল্লামাম কোরআন করিমে দাওয়াত দিচ্ছিলেন আর নবী সালসাল্লামকে নিয়ে ঠাট্টা করত নবী সাল্লা সাল্লামের প্রতি যা নাজল হচ্ছে কোরআনে করিম নিয়ে আল্লাহ আয়াত নিয়ে ঠাট্টা করত নবীলের সাথী সঙ্গীদের নিয়ে ঠাট্টা করতো যে মোহাম্মদ আর সাথী সঙ্গী পায়নি এই কিতু দাসগুলিকে পেয়েছে এই গরিব ফকিরগুলিকে পেয়েছে আর কাউকে পায়নি বিভিন্ন রকমভাবে তারা ঠাট্টা পোজা করত এটাও যেমন সামিল তেমনি দিনের কোনো বিধিবিধান নিয়ে যেটা করান এবং হাদিস দ্বারা স্পষ্ট হয় কোরআন এ রয়েছে অথবা রসুর উল্লাহ হাদিস রয়েছে কেউ যদি নামাজ নিয়ে ঠাট্টা করে যে তুমি খুব নামাজ পড়ো কি পাও তুমি তাহলে এটাই কুফুরির জন্য যথেষ্ট আল্লাহ পাখের স্পষ্ট বিধান সলাথ নামাজ নামাজ নিয়ে ঠাট্টা করলো কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করতে দাঁড়িয়ে রেখে লাভ ডেকে তোমার হ্যাঁ তারপর কি পয়সা নেয় নাকি আজকাল ওই ঠাট্টা করে যে পয়সার অভাব হ্যাঁ দাঁড়িয়ে এত বড়ো কেন আমার পয়সার অভাব আবু একটা কথা তুই কুফুরি করলো আজকাল টাকনার উপরে যদি প্যান্ট পরে কেউ তাহলে তাকে অভদ্র মনে করে যে কি অভদ্র হয়ে গেছে অফিসে এসছে একটু ভদ্র হয়ে আস আবুজবিল্লা কুহুরি করলে একটা কথায় কারণ এগুলি কথা হাদিস দ্বারা স্পষ্ট যে ট্রাখনার নিচে কাপড় যদি যায় তো সেটা জাহ্নামে যাবে আর একজন মানুষ জন্মসূত্রে ইসলাম পেয়েও যদি ঠাট্টা মজা করে এই ইসলামিক কাপড় নিয়ে অথবা ইসলামিক রূপ চেহারা দাঁড়িয়ে নিয়ে অথবা দিনে ইসলামের যে কোনো বিধি বিধান নিয়ে যেমন রোজা সম্পর্কে অনেকেরা বলে না আল্লাহ পাক এরশাদ করছেন যে তোমরা আল্লাহ পাকের এর আয়াত সমূহকে ঠাট্টা তামাশা বানিয়েছিল কুমল হায়াত উদ্দিনিয়া আর পার্থিব জগৎ তোমাদেরকে প্রতারিত করেছিল ধোকায় ফেলে দিয়েছিল দুনিয়ার ভোগাস দুনিয়ার সামগ্রী দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার মান সম্মান আমি একেবারে ভদ্র হয়ে আর একবারে স্মার্ট হয়ে আমার অফিসে যাবো সুতরাং টাকা নিচে হইতে হবে এই সব ধারণা মানুষকে পাপ লিপ্ত করে দাড়ি থাকলে যেন মনে হয় অশিক্ষিত হয়ে যায় দাড়ি থাকলে মনে হয় স্মার্ট হয়ে যায় না এই বিভিন্ন রকমের দিন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ ফকরবুল আলমিনের প্রতি ইমান আকিদা থেকে শুরু করে এবাদত বন্দী আখলাখ চরিত্র ইসলামিক ফেস কিছু তাতে সামিল সুতরাং এমনটা না হয় যে আপনি দুনিয়া নিয়ে মেতে উঠেছেন আর আখেরতকে ভুলে গেছেন বিশেষ করে যদি ফরোজ অজেবকে ভুলে যান বিশেষ করে যদি আপনার দ্বারা দুনিয়া নিয়ে মেতে ওঠার কারণে হারাম নাজাইজ কাজ কথা হয় হয়ত কুমল হায়াতুদ্দুনিয়া পার্থিব জগত তোমাদেরকে প্রতারিত করার সুযোগ দেওয়া হবে তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হবে ইস্তা তো হচ্ছে ফিরে আসা আর তবা মানেও ফিরে আসা ফিরে আসার কোন সুযোগ নেই ফিরে আসার সুযোগ পৃথিবীতে আছে দুনিয়াতে যতদিন সময় আপনি পেয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মওতের না এসেছে। ততক্ষণ পর্যন্ত ফিরে আসার করার এর নাম হচ্ছে তবা এই ইহ জগৎ যেহেতু কর্মজগৎ সুতরাং ফিরে আসার সুযোগ সুবিধা আছে কিন্তু যখন পরজগতে পাড়ি দিয়ে দিবেন মতের সম্মুখীন হয়ে যাবেন তখন তবা দরজা বন্ধ হয়ে যাবে আর ফেরার কোনো সুযোগ নেই ফিরতে চাই কিন্তু আল্লাহ ফেরাবেন না খালিল্লা ইহামদুর রব্বিশামাওয় আলমিন সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশ সমূহের প্রতিপালনকারী জমিনের প্রতিপালনকারী রব্বিল আলমিন বিশ্বজাহানের প্রতিপালনকারী আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাক পেশ করছেন মানুষকে শিখাবার জন্য যে এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করো ওলাহুল কিবরিয়াফ ইসামাওয়াত আকাশ সমূহ এবং জমিনে আল্লাহ পাকেরই বড়ত্ব শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক সবচেয়ে বড় এই জন্য আমরা তেকবীর নামাজের প্রত্যেকটি নড়াচড়াই তাকবীর বলে থাকি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় সব দিক থেকে আল্লাহাক রবুল আলমিন সবচেয়ে বড় আল্লাহুল কিবরিয়া কিবরিয়া বড়ত্ব শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর জন্য ফিরসামাওয়াতে আকাশেও আর জমিন ও সব জায়গায় ওহু আল আজিজুল হাকিম এবং সেই আল্লাহ ফাক রব্বুল আলমিন মহাপরাক্রান্ত তাকে কেউ হারাতে পারে না। তার ক্ষমতার বাইরে কেউ চলে যেতে পারে না তার থেকে কেউ হাতছাড়া হয়ে যেতে পারে না ছুটে যেতে পারে না দুনিয়ার যে কোনো শক্তির ক্ষমতার বাইরে চলে যেতে পারে অপরাধ করে কিন্তু আল্লাহ ফাকর রব্ুল আলমিনের অবাধ্য হয়ে আল্লাহফাকের ক্ষমতার বাইরে চলে যেতে পারে না আল্লাহ ফাকের জ্ঞানের বাইরে যেতে পারেন না এই জন্য আল্লাহ ফাকর রব্বুল আলমিন আজিজ আল্লাহ মহাপরাক্রান্ত আল হাকিম এবং তিনি প্রজ্ঞাবান তার প্রত্যেকটি আদেশ নিষেধে একমাত্র রয়েছে শরীয়তের বিধিবিধানের আল্লাহ পাক রব্বুল্লা আলমের প্রত্যেকটি সৃষ্টিতে একমত রয়েছে রহস্য রয়েছে প্রজ্ঞা রয়েছে আল্লাহপাক যদি আপনাকে ছেলে মেয়ে দুই রকমই দেন তাতে হেকমত রয়েছে আল্লাহ যদি আপনাকে শুধু ছেলে দেন ছেলে সন্তান দেন তাহলে তাতেও একমত রয়েছে আল্লাহ যদি আপনাকে শুধু মেয়ে দেন আপনি অসন্তুষ্ট হবেন না তাতে হেকমত রয়েছে আল্লাহ যদি আপনাকে নিঃসন্তান করেন তাতে হেকত রয়েছে এগুলি হচ্ছে আল্লাহপাকের সৃষ্টিগত বিষয় ওতেও আল্লাহ পাকের হেকমত রয়েছে আল্লাহ যদি আপনাকে অভাবী করেন তাতে না হয়তো একটা জিনিসকে তোমরা খারাপ মনে করছো অপছন্দনীয় মনে করছো কিন্তু তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে ওয়া আশা আন্ত আর হতে পারে যে একটা জিনিসকে তোমরা ভালোবাসছ ওয়া সরুল্লা কুম তাতে তোমাদের জন্য অনিষ্ট রয়েছে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আজিজ মহাপরাক্রান্ত আল্লাহ ফকরবুল হাকিম সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টিগত হিসাবে আমাদের ভাগ্যে যা আসে অথবা শরীয়তের বিধিবিধান যা এসেছে তাতে সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে এবং আল্লাহ পাকের দিনের বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনে কেনে বুঝার তৌফিক দান করেন তার মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন সুবাহান রব্বেকার ইসাজাম্মেফুল ওসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলমী وَعَرَفْتُ اللهَ رَبّي أَشْرَقَ النُّورُ بِقَلْبِي مَلأَ الْقَلْبَ شُرُوحَ حَيَاتِي مُنَارَ الضَّاءَ اللهُ دَرْبِي يَا لَسَعْدِي أَنَا إِي يَا لِفَوْزِي عَلَائِي ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয়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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট